দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক হাজিসের আলোচনা আসছি রাকা এক অধ্যায় থেকে এবং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 ওই সমস্ত লোকদের উদাহরণ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে দান খেরাত করে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হাব্বাহ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 তখন চারা উঠে আসে এই চারাটার একাধিক শাখা প্রাশাখা হয় তাই না একটা মাত্র এরকম কাণ্ড থাকে না একাধিক শীষ আসে তার কোন কোন সময় দেখা যায় সাবাসানাবে সাতটি শীষ পাওয়া যায় একটা ধানের গাছ কয়টা শীষ হয়েছে সাতটা ধান হতে পারে গম হতে পারে যে কোনো শস্য বীজ হতে পারে এখন এক একটা শীষের মধ্যে অনেকগুলো থাকে বীজ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 এখন সাতশোর বেশি পাওয়া যাবে কিনা সেটা দলিল কোথায় ওই একই আয়াতে শেষের দিকে আল্লাহ তালা অ্যাড করেছেন অল্লা হুইদা আল্লাহ তালা যাকে চান তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেন তাহলে সাতশো গুণ পর্যন্ত লিমিট থাকবে নট নেসেসারি এর বাইরেও যেতে পারে এ হলো দলিল দশ থেকে সাতশো সাতশোর বেশি হতে পারে দলিল পাওয়া গেল আরও কিছু দলিল আছে সহিমোসলের একটা হাদিস আছে আব্দুল্লাহ বলেন একদম প্রিপেয়ার্ড করা রেডি করা উঠ এটাকে যে কোনো কাজে লাগানো যাবে এনে বললেন ইয়ারসুল্লাহ এই উটটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম আপনি আল্লা দিনের কাজ লাগাই ফেলেন তখন তিনি কি বললেন লাকা বেহা ইয়াল কেয়ামাতে সাবাহ কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে এই রকম সাতশো উঁট নিয়ে দান করবেন আসলে কেয়ামতের দিন উঁটের কোনো দরকার নেই আমল আমার মধ্যে একটি উঁট দেওয়ার আমল আসবে না কয়টি উঁট দেওয়ার আমল আসবে সাতশো উঁট আল্লাহর আসে দান করলে যে সব পেতেন আল্লাহ একটি উঠের কারণে এই পরিমাণ আল্লাহ রাস্তায় আল্লাহ অন্য সেশনে কেউ আল্লাহ রাস্তায় দান করলে ওই সাইজ কে আল্লাহ ওই সাইজ মতো রেখে দেন না এই সাইজ কি বড় করেন বড় করেন বড় করেন সাতশো গুণ পরিমাণ বড় করেন তার চেয়েও বেশি বড় হতে পারে তার এক্সাম্পল শুনেছেন অন্য হাজি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 তখন আল্লাহ তালা নাজির করলেন মান্লাহ এটা সুরালার দুইশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত কে আছ আল্লাহ দান করবে তাহলে আল্লাহ তাকে কয়েক গুণ বহু গুণ অনেক গুণ বাড়িয়ে দেবেন এখন এখানে করজে হাসানা একটু ব্যাখ্যা করি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ করজে হাসানা বলতে আমরা কি বুঝাই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 সাতশো গুণ বেশি লাভ হবে এভাবে আল্লাহ তালা দান করার জন্য উৎসাহিত করলেন কে আচ্ছা আল্লাহ তালা কে করবে তাকে আল্লাহ তালা বহুগুণ বাড়িয়ে দিবেন। তাহলে এখানে বোঝা গেল সাতশো পর্যন্ত লিমিট রাখা হয়নি সেটা ক্রস করে বহুদূর যেতে পারে আরো অনেক বহুগুণ হতে পারে এরপরে তিনি আবার বলেন রব্বি দেবনি হাওজেদ উম্মতি আল্লাহ আমার উম্মতকে আরেকটু বাড়িয়ে দেন আর একটু বাড়িয়ে দেন তখন আল্লাহ তালা সিরাজিল করলেন ইন্নামা ইউন আজুরাহুম বেগাই হিসাব যারা সবর করে তাদের পুরস্কার আল্লাহ তালার কাছে বেগাই রে হেসাব বিনা হিসাবে পুরস্কার আসবে সাতশ গুণ আর তার চেয়ে কিছু বেশি হলে স্টিল একটু সংখ্যা দিয়ে গণনার কিছু কাছাকাছি হয়ে গেল কিন্তু তোমরা কাজ করো বেগাই হিসাব হিসাব সিসাব নয় এই রকম করে আল্লাহ দিয়ে দেবেন ভর্তি করে দেবেন গনটন নাই মানুষের যা দেবে সেটার সঙ্গে আল্লাহ যেটা দেবেন কোনো তুলনা হয় না বুঝার জন্য তবু আপনি যদি কোনো জায়গায় যান যে আমাকে কিছু টাকা দেন আর টাকার বস্তা থেকে এমনি কতগুলো দিয়ে দেয় এরকম করে ধরে কেমন লাগবে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 তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে নাহীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালে আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়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 तुमरा सहज पंथा अवलम्बन करो कठिन करो ना सुब निराश करो ना सही बुखारी प्रथम खंड इल्मी संख्या उन सत्तर কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রমাণিত দর্শক মণ্ডলী নেকি করলে নেকির কাজ করলে ইচ্ছা করার পরে কাজটা শেষ করলে আল্লাহ আল্লাহতলা নেকির পরিমাণ এক গুণ দেন না দশগুণ কমপক্ষে বাড়াতে বাড়াতে সাতশো গুণ এবং তার উপরেও আল্লাহ তালা অনেককে দেন যাকে চান তার আমলের স্ট্যান্ডার্ড অনুযায়ী এখলাস অনুযায়ী এবং শূন্যতের পাবন হওয়ার কারণে অনেক বাড়িয়ে দিতে পারেন এরপর দ্বিতীয় প্রকার দিকে আমরা আসি সেটা হচ্ছে কোনো গুনার কাজের সিদ্ধান্ত নিয়ে সে কাজটাকে কার্যকরী করা গুনার কাজ করে ফেললে কতটুকু গুণা লেখা হয় এই পর্যন্ত হাদিসে যা শুনলাম তাতে এক গুণ লেখার কথাই পাওয়া গেছে করান শরীফের আয়াত আল্লাহ তালা বলেছেন ওমান যে ব্যক্তি কোন গুণা করে তাকে গুনার শাস্তিটা এক গুণই লেখা হবে সেই পরিমাণে গুনার সাইজ অনুযায়ী আর অতিরিক্ত কিছু লেখে তাকে জুলুম করা হবে না আর হাদিসে আমরা শব্দ শুনেছি কুতিবাতলাহু সয়া আতনুয়া হেদা তার জন্য একটি গুণা লেখা হয় এর বেশি লেখা হয় না এভাবেই আসছে কথা তাতে বোঝা গেল সাধারণত গুণা করে ফেলে গুনার কাজ কার্যকরী করে ফেলে একটি গুনাই হয় কিন্তু কোন কোনো গুণা একটু ইশারা পাওয়া যায় যে একটা গুনার চেয়ে বেশি আছে কোনো কোনো গুনার শাস্তি গুণা করলে একাধিক একের অধিক পরিমাণ লেখা হওয়ার সুযোগ রয়েছে কোন কোনো গুণার ক্ষেত্রে যেমন চারটা মাস আছে হারাম মাস দিলক দিলহাজ মোহরম ওদিকে রাজব মাস এই মাসগুলো হারাম মাস মানে এই মাসগুলো আল্লাহতলা অনেক বেশি পবিত্র অনেক বেশি সম্মানের অনেক বেশি ফজিলতের মাস করেছে এই মাসগুলোতে কেউ যদি গুণা করে তাহলে গুনার পরিমাণ একটু বেশি হয়ে যেতে পারে সে কথা সুরাত আয় আছে আল্লাহ তালা ইসাদ করেছেন মাসের গণনাগুলো আল্লাহ তালার কাছে আল্লাহর কিতাবে যেদিন তিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন সেদিনই কত মাসে বৎসর হবে আল্লা তালা ঘোষণা করে ফেলেছেন বারো মাসে পৃথিবীতে মানুষ যতই ক্যালেন্ডার বানাক শরীয়তের ক্যালেন্ডার গ্রহণ না করলেও বারো মাসের বেশি ১৩ মাস কোন ক্যালেন্ডারে আছে নাকি ইংরেজি ক্যালেন্ডার বলেন বাংলা বলেন আর যে কোনো ল্যাঙ্গুয়েজে বলেন আরবিতে হিজড়িতে বলেন সব জায়গাতে মাস কয়টা বারো মাস এটা মানুষ ঠিক মতই নিয়েছে সপ্তাহে দিন কয়টা সাতটা এইগুলোও মানুষ ঠিকই নিয়েছে এগুলা কোরআন হাদিস এবং আল্লাহ শরীয়তে যা আছে নবীদের কাছে এর বাইরে মানুষ এগুলো যোগ করেনি শুধু আল্লাহর সঙ্গে কতগুলো মাহ যোগ করেছে কিন্তু এগুলা ঠিক রাখতে হয়েছে আল্লাহ তালার তিনি যখন আসমান পয়দা করেছেন সেদিনই লিখে রেখেছেন এবং ফাইনাল করে নিয়েছেন মাস হবে ১২টা। আর এই বারোটা মাসের মধ্যে আর বা আতুন চারটা হচ্ছে হারাম মাস যেগুলো অতি সম্মানিত মাস তা সেখানে কি বলেছেন দিকা দিন এটা হচ্ছে সুস্পষ্ট মজবুত দিন নিজেদের উপরে জলুম করো না কাজেই এই চার মাসে হারাম মাসে কেউ গুনা করলে এই আয়াতে একটু এই মাছগুলিতে গুণা করলে সাধারণ গুণা থেকে পরিমাণ একটু বেড়ে যাবে আবার হজের কথা আল্লাহ তালা বলেছেন সুরাল বাকার একশো সাতানব্বই নম্বর আয়ত আল্লা তালা বলেন 197। যে হজ হচ্ছে কয়েকটি সুনির্দিষ্ট মাসে হজের মাস আসলে সাউওয়াল দিলকাদ দিল প্রথম দশ দিন এই দিন হল হজের মাস দশ তারিখের পরে তো অনেকে হেরামো খুলে ফেলেন যদিও বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত কিছু হজের কাজকর্ম থাকে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 টিকতামনি কেউ যদি হারাম শরীফে যায় সেখানে গিয়ে গুণা করে এটা আল্লাহ তালা পছন্দ করেন না তিনি সেখানে কি বলেছেন কেউ যদি আল্লাহ তালার এই পবিত্র ভূমিতে গিয়ে পবিত্র জায়গাগুলিকে তা আজিমের সাথে ব্যবহার করে মানে সেখানে গুনা থেকে দূরে থাকে তাহলে এটা অন্তরে তাকুয়ার পয়দা করে কিন্তু ওইখানে গিয়ে কেউ যদি গুনা শুরু করে দেয়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 দলিল এই ইউরেদ যে আয়াতা অনেক হা দিন এর হাদ করতে জুলুম করতে গুণা করতে তাকে আমি কঠিন আজাবের স্বাদ দেখাব ইউরেদ মানে এরাদা করেছে আর কার্যকরী করলে তো আরো বেশি শাস্তি পাবে তার এটা স্পেশাল এই অনেক সাহাবি আছেন ওনারা গুনার ভয়ে মক্কা শরীফে বসবাস করতেন না এসে এ বাদাত করে চলে যেতেন অনেক সাহাবি থেকে এইগুলো রেওয়ায়ত আছে ইবিন আব্বাস আলাদা আনহুমা আমরুল আহাস ওমর আব্দুল আজিজ আবদুল আব্বাস থেকে এমন আমি আছে এমনকি উমর আবুল থেকে রেওয়ায়তাইয়াতনাক্কা যে আমি মক্কা শরীফে একটা গুণা করাকে এত ভয় পাই অন্য জায়গায় সত্তরটা গুনা থেকে মক্কা শরীফে একটা গুনাকে আমি বেশি ভয় পাই তাহলে এখানে গুণার পরিমাণটা কয় গুণ বেড়ে যেতে পারে এটা হচ্ছে দলিল আর মুজাহিদ রহমতুল্লাহ আলহী একজন মুফাসের তাবাহি তিনি বলেছেন তুদা আফু সাই তুবি মাক্কা কেমা তুদা আফুল হাসানাত যেভাবে যায় গুনাও সেরকম বেড়ে যায় মক্কার হারামে যদি কেউ এক রাখাত নামাজ পড়ে কত রাখাতে সব পায় এক লক্ষ রাখাতে সব পায় মক্কা শরিফ হারামে এক রাখাত নামাজে এক লক্ষ রাখাতে সব হবে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 তিনার কবরে গিয়ে নেকিগুলো নেমাতে হবে যতদিন সেই মসজিদের নামাজ হবে এই ধরনের পরিবারের কথা বলেছে এবং মাদ্রাসার কথা বলেছে তো প্রশ্নটা হচ্ছে কোনো একজন ব্যক্তি সে মুসলিম কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিনা সে জানা যায় না কখনো নামাজ রোজার ধার ধারে না কিন্তু তিনার কাছে মসজিদের চাঁদা চাইতে গেলে পুরোটাই মসজিদ তৈরি করে দিয়ে দেয় এমনও লোক আছেন এবং মাদ্রাসাতেও প্রচুর পয়সা দেয় তো তিনার মৃত্যুর পরে কি তিনার কবরে জমাইতে হবে সুন্দর প্রশ্ন যারা মোমেন মানে ইসলাম আছে কিন্তু আমলে অনেক ত্রুটি আছে অনেক গুনা করেছে কিন্তু ইমান হারা হয়নি আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থিল রেখেছে নবী করিম আসলামকে রাসুল সব মেনেছেন আর কানুল ইমান কোনোটা কি অমান্য করেনি কুফুরি করেনি কিন্তু আমলের মধ্যে ত্রুটির কোনো শেষ নেই এই সমস্ত ওসাতুল মোমেন মানে গুণাগার মোমেনরা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 এই জন্যই তো পাল্লা রাখা হয়েছে তারা শুধু একতরফা নেকি যেত এই জন্য নেই তার একদম যাবে না কিন্তু যে টিকবে কদ্দূর সেটাই হল বড় কথা হাজি কোন কোনো লোক এত এত নেকি নিয়ে উঠবে কিন্তু নেবে সামান্য মানুষকে দিতে দিতে শোধ করতে করতে সব শেষ হয়ে যাবে সে অবস্থা আর কি আল্লাহ আলম জি আসসালাম আলাইকুম আসসালাম সে কাই হয়ে গেলি পাবে কেমনি এখন যে কুফর এই নিয়ে ওলামাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে তবে জমুর ওলামা মেজরিটি ওলামা ইবনে আব্বাস আনহুর অর্থ বা সংজ্ঞা গ্রহণ করেছেন তিনি কি বলেছেন কুফরুন দুনা কুফর, কুফর একটা হলো বড় কুফুর আর হলো কই কুফুরের ভিতরে আবার একটা ছোট কুফর আছে এরকম কোনো আমল না করা নামাজ না পড়ার ব্যাপারে কুফুরের কথা আসছে জাকাত না দেওয়ার ব্যাপারে কুফুরের কথা আসছে এই কুফর এইগুলোকে বলা হয় যে বড় কুফুরের ভিতরে এইগুলা ছোট কুফর। এগুলো করলে কুফরি হয় কিন্তু মিল্লাতি ইসলাম থেকে খারিজ হয়ে যায় না সে অমুসলিম হয়ে যায় না স্টিল মুসলিম থাকে কিন্তু কুফুরির মতো গুণা করে ফেলেছে আর যদি অস্বীকার করে ফেলে না মানে আল্লাহ এবং তার ইসলামের গন্ডি থেকে টোটালটা আছে তো এই ছোট কুফুরির কারণে স্টিল তার সুযোগ আছে বলে জমহুর ওলামায়াম মনে করেন মেজরিটি ওলামায় দৃষ্টিতে এখনো তার পাওয়ার সুযোগ আছে যদিও এই কুফুরির জন্য সে আটক হয়ে যাবে আমরা আমাদের এই সেশনের সমাপ্তিতে চলে এসেছি আমাদের বাকি আলোচনা ইনশাআল্লাহ নেক্সট সেশনে এই হাদিসের আলোচনা সমাপ্ত হবে সেটার আপনাদেরকে শোনার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক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 शांति जन्लम अवदान समाजे शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सार्लाशेटी बांगल